আল্লাহ সুরা আসমান শপথ সে ফের যারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে শপথ সেসব ফেরিস্তার যারা সজরে ধমক দেয় শপথ সেসব ফেরিস্তার যারা সদা আল্লাহর জেকের তেলাবাত করে অবশ্যই তোমাদের মাবুদ হচ্ছেন একজন তিনি আসমান জমিন ও এ দুয়ের মাঝখানে অবস্থিত সব কিছুরও মালিক তিনি আরও মালিক সূর্যদয়ের স্থান পূর্বাচলের। আমি তোমাদের নিকটবর্তী আসমানকে নয়নাভিরাম নক্ষত্র রাজি তারা সুসজ্জিত করে রেখেছি তাকে আমি হেফাজত করেছি প্রত্যেক নাফরমান শয়তান থেকে ফলে তারা ঊর্ধ্ব জগতের কথাবার্তা কিছুই শুনতে পায় না কিছু শুনতে চাইলেই প্রত্যেক দিক থেকে তাদের উপর উল্কা নিক্ষিপ্ত হয় এই তাড়িয়ে দেয় শেষ নয় তাদের জন্য অবিরাম শাস্তি রয়েছে জিজ্ঞেস করো তাদের সৃষ্টি করা বেশি কঠিন না স্মান জমিন সহ অন্য সবকিছু যা আমি পয়দা করেছি তা সৃষ্টি বেশি কঠিন এ মানুষদের তো আমি সামান্য কতটুকু আঠালো মাটি দিয়ে পয়দা করেছি হে নবী তুমি এদের কথায় বিস্ময় বোধ অথচ তোমার কথা দিয়েই ওরা ঠাট্টা বিদ্রুপ করছে এদের যখন উপদেশ দেওয়া হয় তখন তারা তা স্মরণ করে না আবার কোনো নিদর্শন দেখলে তা নিয়ে উপহাস করে তারা বলে এটা তো সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয় তারা প্রশ্ন তোলে এ আবার কেমন কথা আমরা মরে গিয়ে হাড় ও মাটিতে পরিণত হয়ে যাব তখনও কি আমাদের পুনরায় জীবিত করা হবে আমাদের পিতৃপুরুষদেরও এভাবে ওঠানো হবে হে না বি এদের তুমি বলো हाँ अवश्य तुम्हारा लाछित जो क्या तक एक प्रचंड गर्जन साथ ही सबको जरा अस्वीकार कर दिन तरह बना हाँ ये चूड़ान फैसलर दिन जो तुम्हारा निरंतर अस्वीकार करते फिर तरह आदेश दिया जाओ तुमरा जालेम तंगी संगीदे धरे जमा करो तोसर दे जरा तरह गोलामी करत सबाई जगह बाधो आल्ला बद माबुद बनात तेधे जहां नाम रास्ता देखिए दाओ हाँ से आगे तरफ एक दाओ तरा अवश्य आज जिज्ञासित तुम्हारे एक ही हल जबार तुमरा आज एके अपर के सहाय कराजी আজ তো দেখছি এরা সবাই সত্যি সত্যি আত্মসমর্পণকারী বনে গেছে এ সময় তারা একে অপরের দিকে মুখ করে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করতে থাকবে দলটি শক্তিশালী দলকে বলবে তোমরাই তোমাদের ক্ষমতা নিয়ে আমাদের কাছে আসতে তারা বলবে আমাদের দোষারোপ করছ কেন তোমরা তো আদৌ আল্লাতে বিশ্বাসই না। তোমাদের উপর আমাদের কোন জবরদস্তিমূলক কর্তৃত্বও তো ছিল না বরং তোমরা নিজেরাই ছিলে মারাত্মক সীমা লঙ্ঘনকারী এ সময় তাদের উভয়ের পক্ষ থেকে ঘোষণা হবে আজ আমাদের উভয়ের উপর আমাদের মালিকের ঘোষণাই সত্য হয়েছে আজ আমরা উভয়ই জাহান নামের শাস্তি আর সাধনকারী আমরা আসলেই তোমাদের বিভ্রান্ত করেছিলাম আর আমরা নিজেরাও ছিলাম বিভ্রান্ত এদিন তারা সবাই এই আজাবে সমভাগী হবে আমি নাফরমান লোকদের সাথে এ ধরনের আচরণী করে থাকি এরা এমন বিদ্রোহী ছিল যখন এদের বলা হতো আল্লাহ তালা ছাড়া অন্য কোন নেই। পাগল কুবিয়ালের কথায় আমাদের বরং সে এসেছে সত্য দিন নিয়ে এবং সে আগের নবীদের সত্যতাও স্বীকার করছে হে অপরাধীরা তোমাদের আজ অবশ্যই জাহান নামের ভয়াবহ আজাব ভোগ করতে হবে তোমরা যা কিছু দুনিয়ায় করতে আজ তোমাদের কেবল তারই প্রতি ফল দান করা হবে আল্লাহ আল্লাহতালার নিষ্ঠাবান ভান্ডাদের কথা আলাদা তাদের জন্য আল্লাহ তালার সুনির্দিষ্ট উত্তম রেজেকের ব্যবস্থা থাকবে থাকবে রকমারি ফল তদুপরি তারা হবে সম্মানিত। নিয়ামতে ভরপুর জান্নাতে তারা অবস্থান করবে তারা পরস্পর মুখমুখি হয়ে মর্যাদার আসনে সমাসীন থাকবে ঘুরে ঘুরে বিশুদ্ধ সুরা তাদের পরিবেশন করা হবে শুভ্র ও সমুজ্জ্বল যাহাবে হবে পানকারীদের জন্য সুস্বাদু তাতে কোন রকম মাথা ঘুরানির মতো ক্ষতিকর কিছু থাকবে না এবং তার কারণে তারা মাতালো হবে না তাদের সাথে আরও থাকবে সলজ্জ নম্র ও আয়তলোচনা তরুণীরা তারা যেন সযত্নে লুকিয়ে রাখা ডিমেয়ের মতো উজ্জ্বল গৌরবর্ণ সুন্দরী অতঃপর এর জান্নাতের অধিবাসীরা একজন আরেকজনের দিকে ফিরে निजे हाल अवस्था जिज्ञेस कर दुनिया जीवने साथी छ्य हो क्या विश्वास कर हाड्डी और मटीत परिणत हो जा पुनरुथित हबाई केमफल आल्ला पक्ष डे তোমরা কি একটু উঁকি দিয়ে তোমাদের সে সাথে এক নজর দেখতে চাও অতঃপর সে একটু ঝুঁকে তাকে দেখতে পাবে সে রয়েছে জাহান নামের ঠিক মাঝখানে তাকে আজাবে জ্বলতে দেখে সে বলবে আল্লাহ কসম দুনিয়াতে তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে ফেলছিলে আমার ওপর আমার মালিকের অনুগ্রহ না থাকলে আমিও আজ তোমার মতো আজাবে গ্রেফতার করা এই লোকদের দলে সামিল থাকতাম হাঁ এখন তো আমাদের আর মৃত্যু হবে না অবশ্য আমাদের প্রথম মৃত্যুর কথা আলাদা এখন তো আমাদের আর কোন রকম আজাবও দেয়া হবে না সমস্যারে তারা সবাই বলবে অবশ্যই এটা হচ্ছে এক বড় ধরনের সাফল্য এ ধরনের মহা সাফল্যের জন্য কর্ম সম্পাদনকারীদের অবশ্যই কাজ করে যাওয়া উচিত বলত আল্লাহর বান্দাদের জন্যে এ মেহমানদারি ভালো না আজাবের জাকুম বৃক্ষ ভালো জালেমদের জন্য আমিটা বিপদ বিপদস্বরূপ বানিয়ে রেখেছি মূলত তা হচ্ছে এমন একটি গাছ যা জাহান নামের তলদেশ থেকে উদ্গত হয় তার ফলগুলো এমন বিশ্রী মনে হবে তা এক একটা শয়তানের মাথা যারা জাহান নামের অধিবাসী তারা এ থেকেই ভক্ষণ করবে এবং এ দিয়েই তাদের পেট ভর্তি করবে অতপর তার উপর ফুটন্ত পানীয় পুঁজ মিলিয়ে তাদের পান করার জন্য দেয়া হবে তারপর নিঃসন্দেহে তাদের প্রত্যাবর্তন স্থান হবে অতলান্ত জাহান নামের দিকে गोमरा गल तरह मध्य सतर्ककारी नबी पाठ अतए हे नबी तुम एक बार चे देखो जर ए सतर्क करह परिणाम অবশ্য আল্লাহ তাল নিষ্ঠাবান বাংলাদের কথা আলাদা তারা আজাব থেকে একান্ত নিরাপদ একসময় নূহ ও সাহায্য চেয়ে আমাকে ডেকেছিল তার জন্য কত উত্তম সাড়া দানকারী ছিলাম আমি তাকে এবং তার পরিবার পরিজনদের আমি এক মহা সংকট থেকে উদ্ধার করেছি তারই বংশধরদের আমি দুনিয়ার বুকে অবশিষ্ট রেখে দিয়েছি অনাগত মানুষদের মাঝে আমি তার উত্তম স্মরণ অব্যাহত রেখেছি সৃষ্টিকুলের মাঝে নুহের উপর সালাম বর্ষিত কাফের সকলকে আমি বন্যার পানিতে ডুবিয়ে দিয়েছি তনুসারী দলের মাঝে ইব্রাহিমও ছিল একজন যখন সে বিশুদ্ধ মনে তার মালিকের কাছে হাজির হয়েছিল যখন সে তার পিতা ও তার জাতিকে জিজ্ঞেস করেছিল হায় तुम्हारा सबाई सब कीसर पुजा कितपर लोक निराश हो सबाई चले गल पर से चुपी चुपी तेज़ देवत मंदिर गल और देवतम छले ब्यापार এত প্রসাদ এখানে পড়ে আছে তোমরা খাচ্ছ না যে বললো তোমরা কি এমন কিছুর পূজা করো যাতে তোমরা নিজেরাই পাথর খোদাই করে নির্মাণ করো অথচ আল্লাহ তালাই তোমাদের সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন তোমরা যা কিছু মাবুদ বানাও তাদেরও এ কথা শুনে তারা একজন আরেকজনকে বলল তার জন্য একটি অগ্নিকুণ্ড প্রস্তুত করো এবং তাতে আগুন চালাও অতপর সে জ্বলন্ত আগুনে তাকে নিক্ষেপ কর তারা এর মাধ্যমে আসলে তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র আটতে চেয়েছিল কিন্তু আমিই তাদের চক্রান্ত ব্যর্থ ও হীন করে দিলাম এবার সে বলল আমি এবার আমার মালিকের রাস্তার দিকে বেরিয়ে পড়লাম আমি বিশ্বাস করি অবশ্যই তিনি আমাকে সঠিক পথে পরিচালিত করবেন অতপর से आल्ला दरबारे दोआा करल हेमार मालिका तुम एक नेक सन्तान दान करशील पुत्र दिल से जनता पितारे दौड़ादौड़ी कर उपनीत हल तक से बल हे बत्सम स्वप्ने देखी जान तुम्हें जबई कर ब्यापारे तुमार अभिमत की स्वप्न कथा शुने से बोल हि हमार स्नेहराण आब्बा जान आपके आदेश अपनी अविलम्बित पालन करशील मे पत्पर जनता पिता पुत्र इच्छार सामने आत्मसमर्पण कर लें जबई कर उद्देश्य कत को सुखर डाक दिए बोल हे इब्राहिम तुम्हें देखान स्वप्न सत्य प्रमाण करोम उभये मरदाबान करब মূলত আমি এভাবেই সৎ মানুষদের পুরস্কার দিয়ে থাকি এটা ছিল তাদের উভয়ের জন্য একটা সু স্পষ্ট পরীক্ষা মাত্র এ কারণেই আমি ছেলের পরিবর্তে আমার নিজের পক্ষ থেকে একটা বড় কোরবানির জন্তু সেখানে দান করলাম অনাগত মানুষদের জন্যে এই বিধান চালু রেখে তার স্মরণ আমি অব্যাহত রেখে দিলাম শান্তি বূষিত হোক ইব্রাহিমের ওপর আর এভাবেই আমি আমার নেক বান্দাদের পুরস্কার দিয়ে থাকি অবশ্যই সে ছিল আমার মোমেন বান্দাদের একজন কিছুদিন পর আমি তাকে এ মর্মে ইসহাকের জন্মের সুসংবাদ দান করলাম যে সে হবে নবী ও আমার নেক বান্দাদের একজন আমি তার উপর ও তার সন্তান ইসহাকের উপর আমার অগণিত বরকত নাজিল করেছি তাদের উভয়ের বংশধরদের মাঝে কিছু সৎ মানুষ যেমন আছে তেমনি আছে কিছু নাফরমান যে নিজের উপর নিজে জুলুম করে স্পষ্ট অত্যাচারী হয়ে বসে আছে আমি ও ওহরণের উপর অনেক অনুগ্রহ করেছি আমি তাদের দুজনকে ও তাদের জাতিকে বড় রকমের এক সংকট থেকে উদ্ধার করেছি আমি ফেরাউনের মোকাবেলায় তাদের প্রভূত সাহায্য করেছি ফলে এক পর্যায়ে তারা বিজয়ীও হয়েছে আমি তাদের উভয়কে বিশদ গ্রন্থ তাওরাত দান করেছি এর মাধ্যমে তাদের উভয়কে আমি দিনের সহজ পথ বাতলে দিয়েছি আমি অনাগত মানুষদের মাঝে তাদের উত্তম স্মরণ অব্যাহত রেখেছি সালাম বর্ষিত হোক মূসা ও হারুনের উপর অবশ্যই আমি পুরস্কার দিয়ে থাকি এরা দুজনই ছিল আমার বান্দাদের অন্তর্ভুক্ত। আমার বান্দা ছিল একজন যখন সে তার জাতিকে ডেকে বলেছিল তোমরা কি আল্লাহতালাকে ভয় করবে না তোমরা কি বাল দেবতাকেই ডাকতে থাকবে আল্লাতালা যিনি শ্রেষ্ঠ স্রষ্টা তাকে এভাবেই পরিত্যাগ করবে আল্লাহ আল্লাহতালা যিনি তোমাদের মালিক মালিক তোমাদের পূর্ববর্তী বাপ দাদাদেরও। কিন্তু তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করল কাজেই অতঃপর তাদের অবশ্যই দণ্ড ভোগ করার জন্য হাজির করা হবে তবে আল্লাহ তালা নিষ্ঠাবান বান্দাদের কথা আলাদা আমি অনাগত মানুষদের মধ্যে তার উত্তম স্মরণ বাঁকিয়ে রেখে দিয়েছি সালাম বর্ষিত হোক ইলিয়াসপন্থী নেক বান্দাদের উপর তাদের স্মরণ অব্যাহত রেখে আমি এভাবেই সৎ মানুষদের পুরস্কার দিয়ে থাকি অবশ্যই সে ছিল আমার নেক বান্ধাদের মধ্যে একজন নিঃসন্দেহে লুত ছিল রসুলদের একজন যখন আমি তাকে এবং তার সকল পরিবার একটি পাপি সম্প্রদায়ের উপর আগত আজাব থেকে উদ্ধার করেছি একজন বৃদ্ধা মহিলা বাদে কেননা সে ছিল পেছনে পড়ে থাকা ধ্বংসপ্রাপ্ত লোকদেরই অন্তর্ভুক্ত অতঃপর অবশিষ্ট সবাইকে আমি বিনাশ করে দিয়েছি সম্রাত ভ্রমণের সময় তাদের সে ধ্বংসাবশেষগুলোর উপর দিয়েই ভোরবেলায় পথ অতিক্রম করে থাকো অতিক্রম কর প্রতি ও রাতের বেলায় তবু কি তোমরা এই ঘটনা থেকে কিছু শিক্ষা গ্রহণ করবে না ইউনুসও ছিল রসুলদের একজন এটা সে সময়ের কথা যখন সে পালিয়ে গিয়ে একটি মালভর্তি নৌযানে পৌঁছল নৌকাটি অচল হয়ে যাওয়ায় আরোহীদের মাঝে এ অলক্ষণী ব্যক্তি কে অতপর লটারির মাধ্যমে তা পরীক্ষা করা হল এবং ফলাফল অনুযায়ী সে ইউনুসই অলক্ষণে অপরাধী সাব্যস্ত হলো। অতপর একটি বড় আকারের মাছ এসে তাকে গিলে ফেলল এ অবস্থায় সে মাছের পেটে বসে নিজেকে ধিক্কার দিতে লাগল যদি সে তখন আল্লাহ তালার পবিত্রতা ও ঘোষণা না করত তাহলে তাকে তার পেটে কেয়ামত পর্যন্ত কাটাতে হতো। অতপর আমি তাকে মাছের পেট থেকে বের করে একটি গাছপালাহীন প্রান্তরে নিক্ষেপ করলাম এ সময় সে অসুস্থ হয়ে পড়েছিল সেখানে তার উপর ছায়া দান করার জন্য আমি একটি লতা বিশিষ্ট লাউ গাছ উদ্গত করলাম অতপর তাকে আমি এক লক্ষ লোকের জনবসতের কাছে নবী বানিয়ে পাঠালাম। বরং এ সংখ্যা অন্য হিসেবে ছিল আরও বেশি এরপর তারা তার উপর ইমাণ আনলো ফলে আমিও তাদের একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত জীবন উপভোগ করতে দিলাম হে নবী এদের তুমি জিজ্ঞেস করো তারা কি মনে করে তোমাদের মালিকের জন্য রয়েছে কন্যা সন্তান আর তাদের জন্য আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন আসলে ওরা হচ্ছে সুস্পষ্ট মিথ্যাবাদী আল্লাহতালা কি ছেলেদের ওপর অগ্রাধিকার দিয়ে নিজের জন্য কন্যা সন্তানদের পছন্দ করেছেন এ কি হল তোমাদের কেমন অর্থহীন সিদ্ধান্ত করছ তোমরা তোমরা কি কখনোই কোনো সদুপদেশ গ্রহণ করবে না অথবা আছে কি এর পক্ষে তোমাদের কাছে কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ থাকলে তোমরা তোমাদের সে কিতাব নিয়ে এসো যদি তোমরা সত্যবাদী হও এ লোকেরা আল্লাহতালা ও জিন জাতির মধ্যে একটা সম্পর্ক স্থির করে রেখেছে অথচ জিনেরা জানে অন্য বান্দাদের মতোই তারা আল্লাহ আল্লাহতালার আদেশের অধীন এবং তাদের মধ্যে যারা বধকার তাদের অবশ্যই শাস্তির জন্য একদিন নিয়ে আসা হবে এরা আল্লাহ তালা সম্পর্কে যেসব বেহুদা কথাবার্তা বলে আল্লাহ তালা তা থেকে পবিত্র ও মহান তবে হ্যাঁ যারা আল্লাহ নিষ্ঠাবান বান্দা তারা আলাদা অতএব হে কাফেতা। তোমরা এবং তোমরা যাদের গোলামি করো সবাই মিলেও তাদের আল্লাহ তালা সম্পর্কে বিভ্রান্ত করতে পারবে না তোমরা কেবল তাদেরই গোমরা করতে পারবে যারা জাহান নামের অধিবাসী ফেরেস তাদের কথা স্বতন্ত্র কেননা তারা বলেছিল আমাদের মধ্যে থেকে প্রত্যেকের জন্য একটি নির্ধারিত পবিত্র স্থান রয়েছে আমরা তো আল্লাহ তালার সামনে সারিবদ্ধভাবে দণ্ডায়মন থাকি এবং সদা সর্বদা আমরা তার পবিত্রতা ও ঘোষণা করি এসব লোকেরাই কোরআন নাজিলের আগে বলত যুগবর্তী লোকদের কেতাবের মতো যদি আমাদের কাছেও কোন উপদেশ গ্রন্থ থাকত তাহলে তার বদৌলতে আমরাও আল্লাহ আল্লাহতালার নিষ্ঠাবান বান্দা হয়ে যেতাম যখন তাদের কাছে আল্লাহর কিতাব এল তখন তারা তা অস্বীকার করল অচিরেই তারা এ আচরণের পরিণাম জানতে পারবে আমার খাস বান্দা রসুলদের ব্যাপারে আমারে কথা সত্য হয়েছে তারা অবশ্যই সাহায্য প্রাপ্ত হবে এবং আমার বাহিনী সর্বশেষে বিজয়ী হবে অতএব হে নবী কিছুকালের জন্য তুমি এদের উপেক্ষা করো তুমি তাদের অবস্থা পর্যবেক্ষণ করতে থাকো অচিরেই তারা বিদ্রোহের পরিণাম দেখতে পাবে এরা কি তাহলে সত্যি আমার আজাব ত্বরান্বিত করতে চায় এর আগে যাদের এভাবে সতর্ক করা হয়েছিল তাদের আঙিনায় যখন শাস্তি নেমে এল তখন গজব না জেলে সে সকালটা তাদের জন্য কত মন্দ ছিল হে কালের কিছুকালের তুমি তুমিদের উপেক্ষা করো। তুমি শুধু ওদের পর্যবেক্ষণই করে যাও শীঘ্রই ওরা সত্য প্রত্যাখ্যানে পরিণাম নিজেরাই প্রত্যক্ষ করবে পবিত্র তোমার মালিকের মহান সত্তা তারা তার সম্পর্কে যা কিছু অর্থহীন কথাবার্তা বলে তিনি তা থেকে পবিত্র অনেক বড় সকল ক্ষমতার একক অধিকারী অনাবিল শান্তি বর্ষিত হোক রসুলদের ওপর সমস্ত প্রশংসা নিবেদিত সৃষ্টিকুলের মালিক আল্লাহ আল্লাহতালার জন্যে